আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহিহি সম্মানিত দর্শক শ্রোতা বাই বোনেরা আফসিরুল থেকে আপনাদের সবাইকে মুবারকবাদ জানাচ্ছি আমরা সবসময় চেষ্টা করি কোরআন এবং সুন্না ভিত্তিক দিন শিখার জন্য এই উদ্দেশ্যেই আমরা কোরআন সুননা থেকে মাস মাসাইল আলোচনা করে থাকি একটি বিষয় সবাইকে খেয়াল রাখতে হবে যে মুহাম্মদ আবিনী সিরিন রাহেমাহুল্লাহ তিনি বলেন যে এলেম হলো আল্লাহর দিন ইনামাল আল এলম দিন এলেম হলো আল্লাহর দিন সুতরাং এই দিন গ্রহণ করার ব্যাপারে খেয়াল রাখতে হবে যে আমি কাত থেকে দিনটি গ্রহণ করতেছি বিশ্বস্ত যিনি পুরাণ সুন্নাবিত্তিক আমাদেরকে দিন শিখাবেন শুধু তার থেকে আমাদের দিন নিতে হবে এলেম নিতে হবে যেখান সেখান থেকে ইচ্ছা করলেই দিন নেওয়া যাবে না দিন শিখা যাবে না সম্মানিত বায়ু বোনেরা আজকে আমরা সংক্ষিপ্তভাবে যে মশালাটি আলোচনা করব সেটি হলো আল ওহিন একই পশুতে একই গরু বা উঁট এরকম একই ফসুর মধ্যে কোরবানী এবং আলোচনা করব এই বিষয়ে অসংখ্যে আকিকিয়া করা যাবে কিনা এই মাছ আলাটি আখতালাফি মাস আলা আহলুল এলেমগন এই মাছালায় এখতালাপ করেছেন হানাফি মাঝহাব এবং শাহি মাজহাবের মত হলো যে একই পশুতে কোরবানি এবং আকিকা করা যায় তবে হানফিম আসহাবের প্রখ্যাত পক্ষী ইমাম জোফার রহমতুল্লা এই মতের সাথে একমত নন তিনি এই মতের খেলাফ মতামত দিয়েছেন তা বেবিনদের মধ্যে হাসান আল বসরি মুহাম্মদ বিন সিরিন কাতাদা রাহিমুল্লাহ তারা এই মতের পক্ষে ছিলেন তাদের দলিল হল যে কোরবানির মাধ্যমেও উদ্দেশ্য হল পশু জবাই করার মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করা আর আকিকার মাধ্যমে উদ্দেশ্য হল পশু জবাই করে আল্লাহর নৈকট্য হাসিল করা দুইটার উদ্দেশ্য যেহেতু একই সুতরাং দুইটা একই পশুতে একসাথে করা যেতে পারে এটি হল তাদের পেঁয়াজ ভিত্তিক দলিল আর ইমাম আহমদ বিন হাম্বল রাহেমা এবং ইমাম মালিক রাহেমল্লাহ তারা দুজন মতামত ব্যক্ত করেছেন एक फसूते आकिका कुरबानी दूटी जा मतर सपक्षे असंख्य सहबाई कैराम कैराम तर दलिल हलो प्रथम दलिल नबी सल्लाम कख एक कुरबानी और आकिका दोसा करें नहीं সাহাবাই কেরাম রতওয়ানুল্লাহ তাল আলহ মাজমাইন তারা কখনো কোরবানি এবং আকিকা একই পশুতে একসাথে করেন নাই তবেইনে কেরাম সালফেসঅলহীন কারো থেকে এই বিষয়ে কোনো নস আসে নাই যে তারা কোরবানি এবং আকিকা একই পশুতে একসাথে করেছেন আর দুটি আসলে একই জিনিস নয় একটি হল শিশু জন্মগ্রহণের सप्तम दिवस सम्पृक्त फिलिया स्पष्ट करेद सप्तम दिवसा कर शिशु तो कुरबानी सात दिन आगे जन्मग्रहण करबे शिशु तो जन्मग्रहण बस समय करते सूतरा जख शिशु जन्मग्रहण कर सप्तम दिवस आकिका करा शून्ना और आकईका हलो যে ফেদা আনলি ফলানি ফলান যে এটা হলো একটা জীবের পরিবর্তে জীব একটা প্রাণীর পরিবর্তে প্রাণ একটা শিশু তার রক্তের পরিবর্তে রক্ত তার হাঁটির পরিবর্তে হাড্ডি তার গোষ্ঠের পরিবর্তে গোষ্ঠ এটা আকিকা তোয়ার মধ্যে আমরা বলে থাকি যে লাহমুহা বি লাহমিহি ও আজমুহা বি আজমিহি ও শাহমুহা বি যেহেতু একটা প্রাণীর পরিবর্তে প্রাণী কোরবানিটা কিন্তু একটা প্রাণীর পরিবর্তে প্রাণী নয় তাহলে দুইটা ভিন্ন জিনিস এই জন্য সপ্তম দিবসে এবং আকিকা একটা প্রাণীর পরিবর্তে একটা প্রাণী ওঁট হইলেও একটা প্রাণী গরু হইলেও একটা প্রাণী ছাগল হইলেও কমপক্ষে একটা প্রাণী ছেলে হইলে দুটা দুইটা ছাগলের কথা হাতিচে আসছে তাহলে এক্ষেত্রে ছাগলটা হল উত্তম তাহলে দ্বিতীয় যে মঠটি আমরা দেখলাম দলিলের দিক থেকে দ্বিতীয় আত্রা আক্রাবইলার সূন্না এটি সুন্নতের অধিক নিকটবর্তী অর্থাৎ কোরবানি এবং আকিকা একই দিনে হইতে পারে কোনো শিশু হয়তো কোরবানির সাত দিন আগে জন্মগ্রহণ করছে তার সপ্তম দিবসটা কোরবানির দিন জিলহজের চার তারিখে জন্মগ্রহণ করছে তো দশ তারিখের দিন তার সপ্তম দিন তো সুতরাং ওই দিন আঁকিকাও পারে কোরবানিও হতে পারে কিন্তু দুইটা দুই ফসু আকিকার জন্য সম্পূর্ণ একটা আলাদা ফসু হয় একটা সম্পূর্ণ গরু অথবা সম্পূর্ণ ওঠ অথবা ছেলে হলে দুইটা ছাগল মেয়ে হলে একটা ছাগল আর কোরবানি আলাদা জিনিস কোরবানি শুধু জিলহজ মাসের দশ এগারো বারো তেরো চোদ্দো তেরো পর্যন্ত মোট চার দিন কোরবানি সম্পৃক্ততা তো সুতরাং এটিকে দুটিকে একই ফশুতে মিলানো এটি ঠিক নয় এ ব্যাপারে প্রখ্যাত মহাদ্দ পক্ষি শেখ মুহাম্মদ বিন সোহলেহ আলুসাইমিন রাহিমাউল্লাহ তিনি তার পতোয়া রয়েছে বিশ্বের আরও বড় বড় ইসলামিক স্কলারদের পতোয়া রয়েছে তাদের মতামত হলো যে একই ফসুতে কোরবানি এবং আকিকা দুটি মিলানো ঠিক নয় এই মতটি বিশুদ্ধ মত ওয়াবিল্লাহি তৌফিক ওয়াসলাল্লাহ আলবা মোহাম্মদ ওয়া আলিহি ওয়াসবিহি ওসাল্লাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি